স্মিলহ মির উল্ধিল বসে অনবমনি ওসুবহ নিয়ম অনমিনল كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انت لا نوري لهدي الحق أرشدنا لزمت القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل فن وتجمعنا محبتنا وصدق القول نعرفه السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقوله تعالى واحسن ان الله يحب المحسنين ও আকসু অোহবুলমসীন ফমস্তামুক ফস্তিমহা ওমত يحبهم কলকুতকৌম তার নেকবান্ধা দের কে ভালোবাসেন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন যারা তার আজাবকে ভয় করে তার নিয়ামতের আশা রাখে তাদেরকে রব্বুল আলমিন ভালোবাসেন যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের না ফরমান বিরুদ্ধাচরণকারী তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘৃণা করেন চলাতে নাজিল হুপেন মহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের ওপর যিনি সবচাইতে বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভালোবেসেছেন এবং প্রত্যেক মহমিনের ওপর মহান আল্লাহর ভালোবাসা এবং তার অসুস্থ আলাহ ইসলামের ভালোবাসা সবকিছুর ভালোবাসার ওপর ফরজ যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের চাইতে অন্য কোন কাউকে অথবা কিছুকে ভালোবাসবে বেশি অথবা ভালোবাসায় প্রাধান্য দেবে সেই ব্যক্তি মমিন হতে পারে না তোমাদের কোনো ব্যক্তি অতক্ষণ সত্যি কি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল সাল্লাম তার কাছে তার মাতা পিতা তার ছেলে মেয়ে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 তারা প্রতিমা কে সেসব দেবদেবী কে ভালোবাসে আল্লাহর মত করে আর যারা গস কৌতুবের পূজা করে গস কৌতুবের কাছে যাচা করে তাদেরকে বালা মুসিবত দূরকারী মনে করে তাদের কাছে মনের কামনা বাসন পুরা হয়ে তারা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 ধারাবাহিক আলোচনা চলছে আল্লাহ রবুল আলমিনের গুণাবলী সম্পর্কে যা কোরআনে কেরিমে বর্ণিত হয়েছে লেখক এই কিতাবে প্রথম কোরানেমে আল্লাহ রবুল আলমিনের যে সেফাতগুলি বা গুণাবলীগুলি বর্ণিত হয়েছে সেগুলি বর্ণনা করেছেন আর তারপরে হাদিসের পর্ব আসবে হাদিসের যেই গুণগুলি আল্লাহ আব্বুল আলমিনের বর্ণিত হয়েছে বা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি বর্ণনা করবেন এখন কোরআন খেয়েমের আয়াতের পর্ব চলছে এই জন্য যারা এমনিতে শুধু গভীর ভাবে বুঝার চেষ্টা করবে না প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ রব আলমিনের গুণাবলী সিফাত। গুনবাচক নাম এবং প্রত্যেকটি গুনবাচক নাম থেকে এক একটি গুণ বেরোয় যেমন আল্লাহর রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন রাহিম তো আল্লাহর গুনবাচক নাম হচ্ছে রাহিম এটা হচ্ছে আল্লাহর গুনবাচক নাম ওখান থেকে আল্লাহ রব্বুল আলমীর গুণ এক চি সেটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া তিনি যখন বড় দয়া তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা তো নামগুলো বা গনবাচক নামগুলিতে দুটো দিক আছে একটা হচ্ছে গুণবাচক নাম আল্লাহ যে নিরানব্বইটি অধিকাংশ হচ্ছে আল্লাহ পরে যেগুলি নাম সেগুলি গুনবাচক নাম আর যে নাম থেকে একটা করে গুণ বেরোয় এইগুলি নিয়ে আলোচনা চলছে তার মধ্যে কয়েকটি গুণ সম্পর্কীয় আয়াতগুলি আমাদের সামনে আজকে আসবে প্রথম আজকে শুরু করবো আল্লাহর ভালোবাসা দি মোহাব্বত ভালোবাসা দিয়ে ভাষ্য কর্তায় বলছেন কবহ আল্লাহ রব আলিনের ভালোবাসা তার কি তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ যে ভালোবাসেন সৃষ্টিদের ভালবাসা আল্লাহর জালাল সৃষ্টি না আল্লাহ রবুল আলমেনের ভালবাসার সাথে কারো ভালোবাসার তুলনা পরিমাণের দিক থেকে আছে না ধরনের দিক থেকে আছে না ভালোবাসার ভিতরে যেই অবস্থাটা তৈরি হয় সেদিক থেকে আছে তেমন কথা আল্লাহ আল্লাহর আলমিন বান্দাদেরকে ভালোবাসেন সৎ কর্মশীলদেরকে আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি যারা ভালো মানুষ তেনে না ভালো মানুষ ভালো ভালো কে কিন্তু আমাদের ভালোবাসার ধরনটা আমাদের মতো তাই না আমাদের যেমন ক্ষমতা সীমিত তেমন ভালোবাসাও সীমিত হ্যাঁ ভালোবাসার পরিধিটা সীমিত একবারে খুব একটুতে ভালোবাসা শত্রুতায় পরিণত হয়ে যায় তাই না কিন্তু আলম তার বান্দাদেরকে কত ভুল করছে তারপর কত ছাড় দিচ্ছে তারপরও ভালোবাসছেন হ্যাঁ তারপর তাকে রুজি দিচ্ছেন তারপর তাকে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন এমন কি বড় বড় কাফের দুনিয়ার রহমত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 এবং ভালোবাসাতে গিয়ে নরম হয়ে যায় ভালোবাসা মানে দুর্বল হয়ে যাবে গিয়ে এমন দুর্বল হয়ে যায় যে অনেক সময় নয়কে নয় করে দেয় মানে ওর খারাপ দোষ নজর আসে না ভালোবাসা আল্লাহ ক্ষেত্রে কি না মানুষ বা আল্লাহ অন্যান্য অন্য মখলুকাত ভালোবাসে পশু পাখিও ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসাতে দুর্বলতা রয়েছে সৃষ্টির ভালোবাসাতে কি রয়েছে দুর্বলতা রয়েছে দুর্বল দিক রয়েছে আল্লা ভালোবাসায় কোন রকমের ত্রুটি নেই তিনি যেমন তার সত্তার ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ত্রুটি মুক্ত সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত রকমের ত্রুটি থেকে যেমন তিনি ক্লান্ত হান্না ঝিমান্না অসুস্থ হন না ইত্যাদি তাকে নিজেরা আসে না ঠিক তেমনি তিনি ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে পড়েন না ইত্যাদি কিন্তু আমরা এই সমস্ত দস্তুটি আমাদের আছে যে দুর্বলতার দিক গিয়ে দেখতে গিয়ে জাহমিয়া গুমরা বেশ কিছু শিরক্ষা যুগে যুগে বেরিয়েছে যে ইসলামের ইতিহাসে তার আল্লাহর ভালোবাসাকে অস্বীকার করেছে না আল্লাহর ভালোবাসা হলে তো দুর্বলতার দিক চলে আসে আল্লাহ তো থেকে ভাগ সুতরাং অস্বীকার আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নেই ভালোবাসার আদৌ যত্ন করে আপ্যায়ন করে যে যাকে ভালোবাসে না কিছু দিতেও চায় না তাকে কোনো সুবিধাও দিতে চাই না তো আল্লাহ ভালোবাসেন না তাদের কাছে গুমরা কাছে আল্লাহ রবুল আলমিন অথচ করানি করিমের কত আয়াত রয়েছে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 যে কোনান ব্যবহার করা নবী ইসলাম পশু জবাই গরু জবাই করছেন ছাগল জবাই করছেন মুরগ মুরগি জবাই করছেন সেই ক্ষেত্রে ফায়দা ফায় ফায় কাতালা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 ইসলামের সবচেয়ে উচ্চ স্তর জানেন না। ইসলাম তারপরে ইমান তারপরে দিনের তিনটা স্তর সবচেয়ে আল্লাহর সাথে নিষ্ঠার সাথে আল্লাহবন্দি করা যেন আল্লাহকে দেখছেন তা যদি না হয় তাহলে আল্লাহ যেন দেখছেন এই কথা সবসময় মগজে বসিয়ে রাখা এসলাম আল্লাহ রাসুল্লাহ সাথে সদ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার কাছে তরিকা মোহাম্মদ রসুল্লাহা এটা হচ্ছে রসুল্লাহ রসুলের সাথে হেসান না যে রসুরের নাম আসলে চুমা চাটা দিলেন কিন্তু তরিকা হচ্ছে অন্যদের মুসলিমদের সাথে হেসান যেমন এহসান হচ্ছে যে যত বেশি আল্লাহর কাছাকাছি তার সাথে তত বেশি এসান তারপরে অমুসলিমদের পাল আসবে মানুষ হিসেবে তাদের সাথেও সৎ ব্যবহার করা আর তাদের সাথে এহসানের একটা দিক হচ্ছে তাদেরকে জাহান আগুন থেকে জাহান নাম রক্ষা করার চেষ্টা করা এই জন্য ইসলামের দাওয়াত তো এই হচ্ছে এহসান তো আল্লাহ যে করার কি কথা বলেছেন এই সমস্ত ব্যাপক অর্থে কিন্তু ইসলাম কত সুন্দর দিন চিন্তা করেন আল্লাহর সাথে আপনার সদাচরণ নবীর সাথে দেখেন অবিলওয়ালে দেয় স্বজনদের সাথে তাদের সাথে এসান হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে এহসান মুসলিমদের সাথে এহসান যেখানকারই হোক না কেন যে কোন ভাষাভাষী হোক না কেন অ মুসলিম মুসলিম নয় তার সাথেও সৎ ব্যবহার খারাপ ব্যবহার করতে ইসলাম বলে নাই ও তোমরা কর্মশীল হও বা সৎ আচরণ করো সৎ আচরণ করো সৎ ব্যবহার করহিবুল মোহসেন কারণ আল্লাহ রবুল আলমিন সৎ বা সদ আচরণকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সাথে ব্যবহার ঠিক রাখে সদ ব্যবহার করে রসুলের সাথে মুসলিমদের সাথে আল্লাহ ভালোবাসেন এই জন্য যেই মহিলা অসতী মহিলা কুকুরকে পানি পান করিয়ে দিল আল্লাহ রাজি হয়ে গেলেন তার উপর সেই বোখ আর এক মহিলা ভালো মহিলা এমন কোন অসতি ছিল না বা মহিলা কিন্তু একটু বিড়ালোকে বেঁধে রেখে খেতে দিল না সেই জন্য জাহান্ন খারাপ ব্যবহারের জন্য আল্লাহ যারা সদ ব্যবহারকারী তাদেরকে ভালোবাসেন সুরে বা পঁচানব্বই তারপরে আয়াত ও আকিত তোমরা সুবিচার করো কর্তুন মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা না এ পরে হওয়া আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলম করা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 রোমান শব্দ ওর মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা আদুল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 এবং তার কাজকর্ম আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন প্রত্যেক মোমিন মুসলিম ভালোবাসেন কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে মোহান আল্লাহ আরমুল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 আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেছে থাকে এর হচ্ছে তাকে অর্জনকারী ওদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে সৎকর্মশীল মোহসেন কে ভালোবাসেন মুসতিনকে ভালোবাসেন মুতিনদেরকে ভালোবাসেন तीन श्रेणी मानूष जरा भूल द्रुत फिर आसे तो अल्लाह ती तब मान द्रुत प्रत्यावर्तन कारी मोहाल्लाकार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 টার্ন করে এই দিকে ফিরত চলে যায় তারপরে সামনে তাড়াতাড়ি খুঁজার চেষ্টা করি না করি না ভালো যদি না যে ফিরবো না যাই বা চলে এসছে তখন আরো যায় পঞ্চাশ একশো কিলোমিটার চলে যাই আছে কোনো বোকালো কিন্তু ধর্মের ক্ষেত্রে কা তো বোকা আছে আছে মুসলিম অধিকাংশই বোকা যারা পবিত্রত অর্জন করতে চায় তাহরিন বলেননি যারা পবিত্র থাকি পবিত্রতা অর্জন করতে চায় পবিত্রতা কয়েক রকমের একটা হচ্ছে অন্তর পবিত্রতা অন্তর্ পবিত্র হওয়া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 বহু রোগ ঢুকিয়ে রাখে যারা সির করে তাদের সিরকের রোগ হ্যাঁ আর যাদের মোনাফিক ভালোবাসায় তারা বিদাত দিয়ে বিদাত ভালো লাগে সন্ন্যদ ভালো লাগে না নতুন নতুন ধর্ম ভালো লাগে যাদের অন্তরে হিংসা বিদ্যে শত্রুতা কলহ আর অনৈক্য ভরা আছে তারা শুধু সামান্য কথা নিয়ে শুধু ফাডল ধরে চাই ঐক্য চায় না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 কাজ করতে হয় মহনাল্লাহ বলছেন তুমি মানবজাতিকে জানিয়ে দাও যদি আল্লাহ কে আল্লাহবাসি আল্লাহ পাওয়া যাবে এখানে দুই পক্ষের এক দুই পক্ষের ভালোবাসার কথা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় আর বান্দার পক্ষ থেকে ভালোবাসা লাগবে প্রথম তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দিতে হবে আল্লাহ এখানে প্রমাণ বলেছেন ইতিবাহ প্রমাণ হচ্ছে মানে নবী করিম না আমাদের অনুসরণে কি আছে আমাদের হুজুররা কি ফতুয়া দিচ্ছেন আমাদের মুরব্বীরা কি হাদিসগুলো জানে না নাকি কোথায় ভালোবাসা কোথায় আল্লাহর ভালোবাসা এভাবে হাসিল হবে আর কোথায় নবীর অনুসরণ যখন নবীর অনুসরণের দরিল প্রমাণ নেই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 দাবি করলে কি লাগে দলিল লাগে সেই দলিল হচ্ছে এতে ভাই রসুল্লাহ সাল্লি সাল্লাম কার অনুসরণ করা একমাত্র মোহাম্মদের তরিকার অনুসরণ করা জি मोहन आल्ला दलो दबी सत्यवदी सर फलाफल कीज कर एक शुद्ध अनुसरण भलोबास दबी पूरण कर दिले বা দলিল পেশ করলেন তখন আল্লাহ দুটো জিনিস দেবেন ইহবি কুমল্লা আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবেন ভালোবাসার বদলে ভালোবাসা সমান সমান তো হয়ে গেল যথেষ্ট ছিল কিন্তু আল্লাহর সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি বয় যায় যে আয়াতে বলে ইহবিক রাহীন এই আয়াতে যেটা দেখাতে সেটা হচ্ছে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 সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে পঁচানব্বই জন পে নামাজ মুসলিম আজকে সারা বিশ্ব এটা ভালো ভালো দেশে মুসলিম দেশে এমন নয় যে কাফেরদের মাঝে বাস করে কিছু জটিলতার না কিচ্ছু নেই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 कथाटी मैंने भलोकर सारा विश्व मुसलिम इतिहास एकश बचरे बचरे स्टाडी कर देखें, देखें। इसलम पालन करते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 ইতিহাসের দিকে ইঙ্গিত করলাম আল্লাহর নিয়ম না যদি আল্লাহর দিনে যাও কৌম শীঘ্রই আল্লাহ রব এমন এক জাতি কে নিয়ে আসবেন ইহিবহুম তারা কি আল্লাহ ভালোবাসেন ইহিবহুম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন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 নিয়ে আসবেন সোমাল তোমাদের মতো অসৎ হবে না তারা তাদের ইমানে সততা থাকবে তারা নি মুসলিম মনে করবে যে আমার জীবনে নামাজ পড়াটাই হচ্ছে আমার জীবনের সফলতা আমার জীবনে আমার আমার স্ত্রীর নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সব লোকদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান কাতারবদ্ধ হই সারিবদ্ধ হইসা পারে না। তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাহলে এতে জানতে পারলাম যে আল্লাহ রাজাহিদিন দের ভালোবাসেন যারা এখলাসের সাথে জাহাদ করে আল্লাহর কালেমা খোঁচা করার জন্য আল্লাহদ্দিনকে শক্তিশালী করার জন্য এবং এর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে সেই শর্ত পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে যাদের কাছে এই শর্ত পুরা আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে ওকৌলহ মহান আল্লাহ আর এরশাদ করেন ওফুর মহান আল্লাহ বড় মার্জনাকারী আর প্রেময় সৈয়া বুরুজের আয়াত নম্বর চোদ্দ এই ছিল আয়াতগুলি আল্লাহ রবুল আলমিন হচ্ছেন তৌ আর যে আল্লাহর কাছে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 কিন্তু মনে নিজেকে একটু তিরস্কার করলেন খারাপ লাগলো শেখ সাল হাফেজ বলছেন আন্না ইসবাত আয়াত গুলিতে আল্লাহ আবুল আলমিনের মহাব্বত এবং ভালোবাসা বা প্রেমের প্রমাণিত রয়েছে সকল মানুষকে না কাফির কে আল্লাহবুল্লাহ ভালোবাসেন কাফির ফখুর অহংকারী তাম্বিক কে ভালোবাসেন না আছে না নাই। যে কোন ভাল কাজকে আল্লাহ ভালোবাসেন খারাপ কাজকে আল্লাগে না করেন আমার ওয়াল আখলাক কিছু চরিত্র আছে যে চরিত্রগুলিকে আল্লাহ ভালোবাসেন নম্রতা ভালোবাসেন হ্যাঁ সততা ভালোবাসেন ইত্যাদি ফাহুয়া ইহবাদ আল্লাহ রবী কিছু জিনিসকে ভালোবাসেন কিছু ভালোবাসেন না আলামা তাতি হিকমতুল বালিকা যেমন আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপক আহ প্রজ্ঞা বা হেকমত দাবিবাস্লাহ রাহে যারা জিহাদী তাদেরকে ভালোবাসেন এবং এই আয়াতে রয়েছে বিশেষ করে দুটি আয়াত রয়েছে अस्वीकार हिब्बू, करोज তারপরে আর একটি গুণ নিয়ে আলোচনা করব বা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আল্লাহ রব আল দয়া ফেরাত আল্লাহ হচ্ছে আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করা মানুষও ক্ষমা করে কিন্তু মানুষের ক্ষমা আর দয়া হচ্ছে বড়ই সীমিত কিন্তু আল্লাহ রবুল আলমিনের যেমন জাতের ক্ষেত্রে আল্লাহ অসীম তেমনই তার সিফাত গুণাবলীর ক্ষেত্রেও একটি আয়াত ইন্না সুলাইমানিসমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান এবং অতি দয়ালু আর রাহিম রহমত রহমতের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে অর্থাৎ তোমার রহমত সব কিছু কে এবং তোমার জ্ঞানও সব কিছুকে ঘিরে আছে বা সামিল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 তাহলে কোনো কাফের কেই মা সাকা কাশ্বাস করিস না আল্লাহ বিশ্বাস করি না আল্লাহ আল্লাহ আল্লাহর এ বাদবন্দী করিস না তো খেতেই দিব না কিন্তু আল্লাহ সব খেয়ে কীট পতঙ্গ সবকিছুকে আল্লাহ রহমত সামিল এবং আল্লাহর এলমো সামিল কোথায় কীট পতঙ্গ কোথায় কোন মাখলুক আছে সব খবর আল্লাহ কে আছে সাথে কি করা হয়েছে মানে কি এটা হচ্ছে আখের রহমত আল্লাহ رب العالمین রহমান উদ্দিনিয়া ও রাহিমাহ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব রহমত মোমিন সকলের জন্য নয় সাহি আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তু কি সুরে আর নম্বর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 সুতরাং আমাদের পাঁচ হকাজ ফরোজ এটা আল্লাহর হুকুম ভালো কথা ভালো কাজ ফরোজ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর হুকুম আমাদের আল্লাহ যে নিজের উপর আল্লাহর সেটা তার এসান অর্থাৎ অনুগ্রহ তার পক্ষ থেকে এহসান এবং অনুগ্রহ সুরাহ নাম নম্বর চুয় মহান আল্লাহ বলছেন ওহ গাফুর রহিম আল্লাহ রব্দুল্লাহ আলমী বড় মার্জনাকারী তার ছেলেদের সম্পর্কে বলেছিলেন তাদের ইউসুফ সালাম এবং তার যে ভাই আল্লাহ রব আলমিন সর্বোত্তম হেফাজতকারী সুরক্ষাকারী ওয়া আর হাম রাহিমিন শুধু দয়ালো না তিনি সমস্ত দয়ালুর চাইতে সর্বাধিক দয়ালু সর্বাধিক দয়ালু সবচেয়ে বড় দয়ালু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 ইমান মানে শুধু ইমানের দাবি নাই ইমান মানে তহিত মুক্ত জীবন কিন্তু জাতিতে মুসলমান নামাজ পড়ে না কোন প্রমাণ নেই কারণ হিন্দু নামাজ পড়ে রাস্তায় বসে বা ঘুমিয়ে নামাজের সময় আর মুসলিম বে নামাজ ঘুমিয়ে তো পার্থক্য কোথায় তাহলে পার্থক্যটা দেখাতে হবে এটা হচ্ছে দলিল যে তুমি মুসলিম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 আল্লাহ কঠোর সতর্ক করে দিয়েছে কেউ বলতে পারবেন জানলাম তো জানতাম না হ্যাঁ আমি তো বুঝতাম না তুমি তো বলি আল্লাহ বলে বে নামাজ ইসলামের ভিতরে থাকে এই দুটো কথা কোথাও খুঁজে পাবেন না কোরআনে খুঁজে পাবেন হাদিসও না কিন্তু হাদিসে খুঁজে পাবেন এবং কোরআনেও খুঁজে পাবেন যে নামাজ না পড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় ফেমান তারা কাান অস্বীকার নাই ছেড়ে দিলে অলসতাই অবহেলায় পড়ছি পড়বেন তিনি ভাই নয় তাপরীত দেখান তো দেখি যে নবী সাহেব একটা হাদিসে বলেছেন বে নামাজি ফাশেক নবী সালে বলেছেন যে বে মুসলিম থাকে হাদিস কেমন পর্যন্ত দেখাতে পারবে না মুসলিম হয়ে যদি মরতে পারেন তাহলে অহু আর হামুর রাহিম সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু আল্লাহ রাবুল আলম কখনো আল্লাহ মমিন ইমান অবস্থা যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে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 হেডলাইনে বলে দিয়েছি যে এই আয়াত গুলিতে আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুবাহ কি বলা হয়েছে যে তিনি দয়ালু তার রহমত রয়েছে তা দয়া রয়েছে তার তার ক্ষমা রয়েছে রয়েছে মাঘ ফেরাতি আল্লাহর উপযোগী হয় আল্লাহর জন্য ধরনের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে সীমানা আছে কি যে আল্লাহ রহমত হচ্ছে এতটা হ্যাঁ আল্লাহর ক্ষমা হচ্ছে এতটা নসীম জিম এবং সৃষ্টির সাথে এই ক্ষেত্রে কোন তুলনা চলবে না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 জমি জায়গায় কেন বেমানি করে মানুষ অন্যের উপর জুল অত্যাচার করে হ্যাঁ রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থের ক্ষেত্রে ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে সুদ ঘুষ কেন সরকার ওকে বেদন দিয়েছে তারপরে কেন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 নিজের ছেলে মারামারি করেছে পাশের বাড়ির ছেলের সাথে খারাপ আমার ছেলেটা ফেরিস্তা হয় মুখে বলে না বলে কাজের বেলা ওইটাই জি মানুষের সামনে ছেলেকে ধমক দিল ভিতরে ভিতরে স্বামী স্ত্রী গল্প করেছে ছেলেটা আমার ভালো আমার ছেলে কোনো দোষ নেই খুব একবার ভালো মন ভালো ছেলে আপনার আর পরের ছেলেটা শুধু খারাপ জি ভাই বোনের ছেলে মেয়েদের সেটা এক অন্য যারা থাকা আমাদের দেশে হয় ভাইয়ের খারাপ লাগে শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ কিন্তু আপনার ছেলে না সব দয়া মায়া করতে গেজল অত্যাচার করি যে কত ক্ষেত্রে যারা অস্বীকার করেছে আল্লাহ রহমত এবং মকফেরাতিকে কেন ফেরার মিনা তসবিহাম তাদের ধারণায় যদি আল্লাহ ক্ষমাকারী আল্লাহ দয়াকারী বলি তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায় जी सृष्टि सदृश हो जाए रूपक अर्थे तक आलोचनाया क्षमार कथा आल्ला राजी हन आरोप और विपरीत आल्ला क्रोध है आल्ला घृणा करें আল্লাহ যেমন মহব্বুত করেন ভালোবাসা আল্লাহ ঘৃণা করেন কোরআন এই গুণগুলি আল্লাহ রবী ক্ষেত্রে বর্ণিত হয়েছে এগুলি হচ্ছে আল্লাহর কি বলবেন এগুলোকে আল্লাহর কর্মগত গুণ আল্লাহর কি কর্মত গুণ কর্মগত গুণ আল্লাহ রাবুল আলমিন বান্দাদের ওপর নেক বান্দাদের উপর রাজি হন্না হন্না এই জন্য সাহাবির নাম আসলে কি বলি রাহ হোক আল্লা কর্মগত ফেরিয়া এই জন্য বলছি যে কিছুক্ষণ পরে বা সামনে সপ্তাহের দিকে আসবে আল্লাহর সেফাতে জাতিয়া সত্ত্বাগত গুণগুলি আসবে তাহলে গুণ হচ্ছে দুই রকম জাতি সেফাতে জাতিয়া সত্যাগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ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 বা বছর পনেরো বছর জেল করছে না করছে না ঠিক মৌমিন যদি একজন মুসলিম তার দ্বারা খুন হয়ে গেছে যদি চলে যায় আর তবা বা তবা তার কবুল হয়নি তবে এখলাস ছিল না তাহলে খালেদান ফিয়া মানে দীর্ঘকাল খালেদান ফিয়া মানে দীর্ঘকাল কিন্তু তার সাথে যদি কুফরি অ্যাড থাকে অথবা হালাল মনে করেছে তাকে মারামার ঠিক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 এমন কিছুর অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে মানে তাদের আচার আচরণ কি করেছে আল্লাহকে অসন্তুষ্ট নারাজ করেছে তাহলে আল্লাহ নারাজ হন ওয়াকেহানা এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে ঘৃণা করেছে আল্লাহকে রাজি করতে চায়নি সুতরাং আল্লাহর আল্লাহ তাদের নারাজ হয়েছেন সাহা মোহাম্মদের আট নম্বর আঠাইশ মোহন আল্লাহ আরো এরশাদ করেন ফালাম্মা আসাফুনা যখন তারা আমার বিরুদ্ধাচরণ করল প্রতিশোধ নেওয়া কিন্তু আল্লাহর নাম কি বলে মুবেন না পঞ্চান্ন মহান আল্লাহাদ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 আল্লাহ তাদের যুদ্ধে গমন কে মনাফিকদের যুদ্ধে মনটা ভারী হয়ে গেছে আর খেজুর পাচ্ছে। আর এই সময় কি আর বাইরে ওদিন এত গরমে যাওয়া যায় আর এত দূরের লম্বা ছয় কিলোমিটার সফর কে যায় থাক মাথা ভারী জি শরীর ভারী নামাজের সময় উঠতে গিয়ে লাফ দিয়ে উঠছে আর একজন আর একজন আজান হইতে চেষ্টা নেই তোর শরীর আরো ভারী হতে যাচ্ছে তোর থাকতে শুয়ে থাক কারিহ্লা তার উঠাকে ফজরের জন্য আল্লাহ ঘৃণা করেছেন তাকে তাকে শুয়ে আল্লাহ রেখে দিয়েছে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 একজন লোক প্রতিদিন যে নির্জন আপনি আল্লাহর সাথে অ্যাপয় দেবেন আল্লাহর সাথে কথা বলবেন অনেক সময় ভালো মানুষ যার নেই আজকালকার জমানের ভালো মানুষ কিন্তু এই ভালো কাজটা তৌফিক হচ্ছে না মনটা মাঝে মাঝে চায় উঠতে পারছেন না প্রতিদিন বেতর ছেড়ে দিলুটে যায় ওই আজান হয়ে যায় বন্ধ করে আবার শুয়ে পড়ে দোষ আল্লাহার্মার শুয়ে বন্ধ করলেনা রে আল্লাহ বেআ যখন পাপ বেড়ে যায় আপনি আগে খানে ফেসবুক দেখতে দেখতে মহিলা ছবি এসব আজে মাঝে দেখে শুয়ে কি করে তৌফিক হবে তাহত পড়তে ওঠার আপনি অভ্যাস করেন তো কোরআন পড়ে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 দেখেন চিন্তা ভাবনা করে এক একজনের আছে আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীর ভাবে অধ্যায়ন করবেন তখন বুঝতে পারবেন এখানে আল্লাহর ঘিনাগ কারিহা কারিহাল আল্লাহ ঘিনার সিফাত গুণ পাওয়া গেল এসব তফসিল দেখাতে চাননি যেগুলো অতিরিক্ত বলছে কি দেখাতে চাইছেন তিনি যে আল্লাহর এটি হচ্ছে আল্লাহ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 ছেলে মেয়ে কিছু তরবেন সেখাচ্ছেন এই মিথ্যা যাপন করছো আর ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়ত করছো কি করে হইতে পারে অনেক আছে নিজের নামাজ ঠিক নাই খানাতে ভর্তি করে ছেলে মেয়েকে বাংলাদেশে বহু আছে এরকম কিসের আবেগে আমাকে জান্নাতেনে মাকে নিয়ে যাবে আর দশটা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 বলছেন এই আয়াতগুলিতে আল্লাহ রব আলমীকে ভূষিত করা হয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে কি যে আল্লাহর ক্রোধ হয় আল্লাহ আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন রহমত বঞ্চিত করেন তখন দয়া থাকে নেঘ দয়া থাকে না সে রহমত থেকে বঞ্চিত দয়া থেকে বঞ্চিত করে আল্লাহ প্রতিশোধ নেন আল্লাহর এইগুলি শেফাত গুণ একটু আগে যে কথাটি বললাম আল্লাহর গুণ গুলি দুই সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া সত্যাগত গুণ আর কর্মগত গুণ বলছেন যে এই সমস্ত গুলি হচ্ছে আল্লাহর মিনস এফাতিল আফাল কর্মগত গুণ কর্মগত গুণ এই জন্য আল্লাহর নাম এগুলো থেকে বের করবেন না যে আল্লাহ আসে নামে লায়ন না আল্লাহ লাইন না কিন্তু আল্লাহ খারাপ ব্যক্তি এবং খারাপ কাজের ওপর কি করেন আল্লাহ লেন লমুক কাজ বলেন আল্লাহ লুদ্ের উপর ঘুষখর ওপর আছে না কিন্তু আল্লা আল্লাহ করা যাবে না এগুলি হচ্ছে আল্লাহর জন্য কামা আসবা তাহলে যেমন ভাবে মহান আল্লাহ এগুলিকে নিজের জন্য সাব্যস্ত করেছে আল্লাহ বলেছেন আমি রকম করি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 কিন্তু আল্লাহ করেন না আল্লাহ বিষয় আসবে আর এইরকম আল্লাহ রব আলমিনের প্রথম আকাশে আসা আল্লাহ রব আলমের আরফাবাসীদের কাছাকাছি আসা এই বিষয়টি আল্লাহ তাল সামনে আলোচনা হবে আর তারপরে তখন সত্যাগত গুণ ওসাল্লসালাম রিয়ানা মোহাম